যে কিতা আমার একজনের আর খান আর ওজনে কেনে খান খানটা কেনে আইল টান কোন দুঃখটা আইলো আমার বাপ আমি খান দিতাম ইয়ে আপনি খানতেন আমার আপনি যদি লন্ডনের বাড়ি হয়তো একলা আর যদি গরিব মানুষ খান্ধাখান কোনো জায়গায় আয়ো উঠলে না আর কোন জায়গায় দেখা শর্টকাটে শেষ গরিব মন্লে তার কোরআন তেল আউট করতে এটারও খবর নাই তার আয়োজন আছে আর যদি মন্ডলে দেখো অভাব নাই কারণ আইলেও তো খতম করলে পয়সা পাবা ইনু সাহায্য করলে পয়সা পাবা তো বুঝা গেলে গিভ পয়সার ব্যাপার গেছে আল্লাহ বুঝার তোফিক দান